بعد أعوذ بالله من بسم الله الرحمن الرحيم فإن أن شيئا ويجعل الله فيه خيرا كثيرا বারাকাল্লাহ আজিম প্রিয় দর্শক আমরা বিগত কয়েকটি পর্বে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় পরিবার গঠন ও পারিবারিক জীবনের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছি আজকে পরিবার জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেটি একটি পরিবার জীবনের কোন কোনো ক্ষেত্রে कख कख अन्य एक विषय पर परिणत हैल दाम्पत्य कलह और मीमांसा य एक शत सिद्ध ब्यापारल्लाजम्म कलबी जउफिी अल्लाह रबुल आलमीन पृथिविर को मानुषर भरेटि हृदय सृष्टि करें एक मानुषर मध्य जेमनी भावे মন দুটি নয় হৃদয় দুটি নয় তেমনি ভাবে দুইজন মানুষের মধ্যেও মন এবং হৃদয় অন্তর একটি নয় প্রত্যেকটা মানুষ পৃথিবীতে তার স্বতন্ত্র চিন্তা স্বতন্ত্র অস্তিত্ব এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আগমন করে কাজেই প্রতিটি মানুষের যেমন আলাদা মন প্রতিটি মানুষের যেমন আলাদা তার বিবেক ঠিক তেমনি ভাবে প্রতিটি মানুষের চিন্তা তার রুচি তার চাহিদা অন্য মানুষের থেকে ব্যতিক্রম হবেই প্রকৃতি এবং সৃষ্টির এই স্বাভাবিকতার অনিবার্য কারণেই স্বামী এবং স্ত্রী তারা যখন একসঙ্গে জীবনযাপন করবে তখন কখনো কখনো তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মত হতেই পারে এবং সেই মত কোনো কোনো ক্ষেত্রে বাদানুবাদ পর্যন্ত পৌঁছতেই পারে एमक कख दाम्पत्य कलहरों जन्म दीते कितु जदि को दाम्पत्य कलह तैरीय क्षेत्र हाउ टू सल्व इट ये समाधाना जो इसलम ये पूर्णांग जीवन व्यवस्था मानुषर जीवन सब विषय इसलमर मध्य सर्वश्रेष्ठ समाधान विघोषित ठीक तेमी भाव मानुष्य जीवन स्वाभाविक यणाम जो समय चले आसे दाम्पत्य कलह जो तैरीय इसलमर का कलहनिरसन एवं कलहर मीमासार जमे अत्यंत चमत्कार कमप्लीट एक कोड পূর্ণাঙ্গ একটি ব্যবস্থা এবং সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা ইসলাম এখানে এক্সপ্রেস করেছে মানুষের সামনে তুলে ধরেছে এবং ইসলামের সেই মীমাংসার পদ্ধতি আন্তরিক আলী আয়দাল অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে মানুষের স্বভাব এবং স্বাভাবিকতাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই কলহের মীমাংসা পদ্ধতি ইসলাম বর্ণনা করেছে ইসলামের সেই পদ্ধতিটা হলো স্টেপ বাই স্টেপ কয়েকটা ধাপে দাম্পত্য কলহের ব্যাপারে ইসলাম মানুষকে সিদ্ধান্ত নিতে এবং সলভ করতে বলেছে এবং ক্ষেত্রে প্রধানত স্বামীকেই ইসলাম দায়িত্ব অর্পণ করেছে কারণ হি ইজ দ্য স্বামী হলো পরিবারের কর্তা সেই কারণে স্বামীর উপরে দায়িত্বটা প্রধানত অর্পণ করেছে আল্লাহর কোরআন কোরআন বলে দিয়েছে ভালো আচরণ করো পুরুষরা তোমরা নারীদের সঙ্গে সদাচরণ করো তাদের কোনো কিছু তোমাদের অপছন্দ হতেই পারে কোন বিষয়ে তোমার কাছে পছন্দ নাও হতে পারে কিন্তু ক্ষুদ্র সামান্য ত্রুটির কারণে কখনোই তোমরা স্ত্রীদের পিছনে পড়বে না বরং সেগুলোকে তোমরা অ্যাভয়েড করে চলবে সেটা এড়িয়ে চলবে ফাসা কারণ হতে পারে তোমার কাছে যেটা ভালো লাগছে না এটা তার ত্রুটি নয় বরং এর মধ্যে আল্লাহ রব্বাহ আলমিন কোন কল্যাণ নেহিত রেখেছেন কাজেই ফার্স্ট স্টেজ ইসলাম বলছে ক্ষুদ্র সামান্য কোনো ত্রুটি দেখলেই তখনই কোনো চূড়ান্ত চিন্তা করা যাবে না কোনো চূড়ান্ত পদক্ষেপের দিকে অগ্রসর হওয়া যাবে না বরং চেষ্টা করতে হবে যতটা সম্ভব সেগুলোকে এড়িয়ে চলা তার ত্রুটির জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করা এটাই হলো প্রবর্তিত ইসলাম বিভূষিত আল্লাহর পুরাণ প্রবর্তিত প্রথম ফার্স্ট স্টেপ প্রথম পদক্ষেপ আল্লাহ নবী সেহী হাদিসের মধ্যে সাফ করেছেন লা লাফরুকু মুকমিন মুকমিনাতান ইনকারিহা মিনহা হুলুকান রাজিয়া মিনহা আহার সাহি মুসলিম আল্লাহ নী বলছেন কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীর প্রতি কোন স্বামী যেন তার স্ত্রীর প্রতি খুব সহজেই রাগান্বিত না হয়ে যায় কারণ কোন একটি বিষয়ে যদি তার কাছে ভালো নাও লাগে একটি বিষয় যদি তার কাছে অপছন্দ হয় হতে পারে তার রিপ্লেসমেন্ট হিসেবে ওই স্ত্রীরই অন্য কোনো আচরণ এটা তার মনসন্তুষ্টির কারণ হবে এবং তার মনকে সন্তুষ্ট করে দিবে কাজে সেক্ষেত্রে খুঁটি নাটি ছোটোখাটো ত্রুটি ইসলাম বলছে এগুলোর প্রতি তোমরা দৃষ্টিপাত করবে না বরং এগুলোকে তোমরা মেনে নিয়েই দাম্পত্য সম্পর্ক অব্যাহত রাখবে এবং বিশেষ করে ক্ষেত্রে পুরুষকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নবী আকরম সাল আলি ওয়াসাল্লাম আরেকটি সৃষ্টি তত্ত্বের প্রতি ইঙ্গিতপূর্বক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন সেটি হলো নারী স্বভাবের প্রতি তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে নারীর সৃষ্টি তত্ত্ব তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে গুরুত্বপূর্ণ অংশ নারীর সম্পর্কে পুরুষ জাতিকে আল্লাহ নবী সতর্ক করেছেন সেখানে আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করার আমরা হুকুম গ্রহণ করোলে নয় আল্লাহ বলছেন পাজরের হারের মধ্যে সবচেয়ে বাঁকা যে হার সেটা হলো সবচেয়ে উপরের হার এবং সেই উপরের হার দিয়েই প্রথম নারী সৃষ্টির উপাদান আল্লাহ আক রব্বর আলমিন গ্রহণ করেছেন কাজেই সকল নারীদের মধ্যে তার সৃষ্টির এই উপাদানের প্রভাব থাকাটাই স্বাভাবিক যেমন নারী পুরুষ সকলে মাটির তৈরি মাটির স্বভাব বিভিন্ন দার্শনিকভাবে তাত্ত্বিকভাবে এটা প্রমাণিত যে মানুষের মধ্যে মাটির স্বভাব রয়েছে আল্লাহ্ন বিশী হাদিসের মধ্যে অনেক হাদিসে ঈর্ষাদ করেছেন ঠিক তেমনিভাবে পুরুষের পর নারীকে আল্লাহ রব্বুল আলমিন পাজরের হার থেকে তৈরি করেছেন স্বাভাবিকভাবে এই নারী জাতির মধ্যে हारे कित मल्लाह स्त्री के तुम एके सम्पूर्ण सोजा कर फेल तो पजर हारौंद शक्तिमत्ता बैशिष्ट्य हम एक बाका थका तुम जी से पाजर हार के सोजा करते जाओ हार भेगे जाए দ্যাট মিন্স তুমি যদি তোমার স্ত্রীকে সম্পূর্ণ তোমার ইচ্ছা মতো হান্ড্রেড তোমার যেভাবে ইচ্ছা তোমার যেভাবে পছন্দ তোমার যেভাবে রুচি শতভাগ যদি তুমি তাকে সেভাবেই পরিচালনা করতে যাও কাসার তাহ অর্থাৎ ভেঙে ফেলবে তোমার দ্বারা দাম্পত্য সম্পর্ক রক্ষা পাবে না তোমার সংসার ভেঙে খান খান হয়ে যাবে ওয়াইন তারাকুমিয়াল আবাজা আল্লাহ আর যদি তুমি দাম্পত্য সম্পর্ক রক্ষা করতে চাও তাহলে ওই বক্রতাটুকু তোমাকে মেনেই নিতে হবে ফস্তাউসুবিনিসা এ খাইরা সুতরাং হে আমার উম্মতের পুরুষ জাতি আমি আবার তোমাদেরকে বলছি নারীদের সঙ্গে সদাচরণ করার আমি তোমাদেরকে হুকুম করলাম সেহী বুখারির হাদিস এটি প্রিয় ভাই বোনেরা এখানে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলি ওয়াসাল্লাম সৃষ্টি তত্ত্ব উল্লেখ করে পুরুষ জাতিকে स्त्री संगे सुंदर आचरण कर निर्देश दिल फार्ष्ट स्टेपे तरह क्षेत्र को पदक्षेप ना तर साधारण त्रुटि विच्चुत निजे चोखे धरा पड़े बाजे संगे कि मनोमाल्य हेगुल् एड़िए चल रो फेजर निर्देश द्वित पर्या हल जदि बेपार एड़े जावर मत ना जो बेपार दि दिन दिन डे बेद इनक्रीज करते थे वृद्धि पेते थे बाढ़ते थके गुरुतर पर्या जे जेटा के कुरभाषा बोला नुसुज एक सांघर्षिकता एक अबाध्यतार पर्या चले अपर संगे आर समन्वय चलार मत अवस्था थकना एक क्षेत्र में इसलम से স্বামী এবং স্ত্রীর মধ্যে যে দাম্পত্য সম্পর্ক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ব্যাপার দুজন মিলে একটি সংসার পরিচালনা করবে তাদের মধ্যে সুন্দর কোঅপারেশন থাকতে হবে সমন্বয় থাকতে হবে এখন এই কোঅপারেশন বা সমন্বয়টার ক্ষেত্রে কার পক্ষ থেকে সমস্যা বেশি হচ্ছে স্বামী যদি মনে করে যে স্ত্রীর পক্ষ থেকে বেশি হচ্ছে তাহলে সেটার ক্ষেত্রে এক ব্যাপার স্ত্রী যদি মনে করে যে না আমার কোনো সমস্যা নাই স্বামীর সমস্যা এটাও হতে পারে যে মনে করবে যে এই অবস্থা আমার পক্ষ থেকে মেনে নিতে কোনো সমস্যা নেই আমি এভাবেই চলতে পারব আর অপরজন যদি বেশি সমস্যা ফিল করে যে না সে যদি এইভাবে চলে তাহলে তার সঙ্গে আমার চলা সম্ভব নয় তাহলে বুঝতে হবে যার পক্ষ থেকে চলা সম্ভব নয় যে এটাকে অসম্ভব বলে মনে করছে কোঅপারেশনকে নুসুজ এবং চূড়ান্ত অবস্থান কিন্তু তার কাজেই ক্ষেত্রে ইসলাম সেপারেট ব্যবস্থা দিয়েছে চূড়ান্ত একটা অবস্থানে যদি নারী থাকে তাহলে এটা হলো নারীর নুসুজ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আলোচনার এ পর্যায়ে আমরা ছোট্ট একটু বিরতি নেব বিরতি থেকে ফিরে এসে আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখব সে পর্যন্ত সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিচ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্ন্যাস সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন রাত সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক শ্রোতা ভাই বোনেরা বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম আদর্শ এবং সুখী দম্পতি কিভাবে আমরা গড়ে তুলতে পারি দাম্পত্য সম্পর্কে চূড়ান্ত একটা অবস্থানে যদি নারী থাকে তাহলে এটা হল নারীর নুসুজ পর্যায়ক্রমে পদক্ষেপের মাধ্যমে স্ত্রীর এই নুসুজ তথা তার এই করার ধাপে ধাপে মানসিকতা আসতে হবে আল্লাহ বলছেন বল্লাতি তাহাফুরা নুসুজা হন্না আর যে সকল স্ত্রীদের পক্ষ থেকে তোমরা অবাধ্যতার আশঙ্কা কর যে না কোনোভাবেই সে তোমার সঙ্গে কোঅপারেশন করছে না যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে হে পুরুষ তোমরা হে স্বামী তোমাদের স্ত্রীদের ব্যাপারে পর্যায়ক্রমিক তিনটি পদক্ষেপ নেবে প্রথম স্টেপ হল ফাইজু হন্না বোঝাও উত্তম উপদেশ দিয়ে তাকে তোমার সঙ্গে কোঅপারেশনে নিয়ে আসো যদি সেটা সম্ভব না হয় উপদেশে যদি কোনো কাজ না হয় তাহলে ওয়াহ জুরুহুন না ফিল্ম তখন তার ব্যাপারে আরেকটু হার্ড পজিশনে তুমি যাও সামান্য একটু সেকেন্ড পর্যায়ে যে হার্ড পজিশন সেটা হলো এই যে তুমি ওয়াহ জুরুহন না ফিল্মায় তার সঙ্গে সাময়িক সম্পর্ক ছিন্ন করো हिजरान सामयिक सम्पर्क छिन्न कर मात्रा निर्धारण कर दिए एक घरेते वाहफी मदाजे दूजे विछाना पृथक कर दाओ तुम्हें एक विछाना शूबे तुम्हार स्त्री आलदा विचाना सूते बामार एक दूरे सर दाओ कंतुता घर थ बाहर देवे ঘর থেকে বাইরে বের করে দিবে না এটা হলো দ্বিতীয় পদক্ষেপ যদি এতেও কোনো কাজ না হয় প্রথমে উপদেশ দিয়ে চেষ্টা করবে তারপরে সামান্য একটু তার সঙ্গে একটু কঠোর আচরণের মাধ্যমে তাকে তোমার কোঅপারেশনে আনার চেষ্টা করবে তাকে তোমার সাথে ভালো সমন্বয় তৈরি করতে সেজন্য চেষ্টা করে সচেষ্ট বানাবে তাকে যদি সেটাতেও কাজ না হয় बदरीबू हूं ताूब सामान्य शारिक आघात करार शासन करार अनुमति आल्ला कुरान दिए तब स्त्री के तर स्मी कतटुकू शारीरिक आघात करते मात्रा निर्धारित समस्त मुफे सिलिंगण लिखे हैं जे एम आघात करते आघाते शर मध्य स्पट पड़े जाए তার কোন কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এমনভাবে তাকে আঘাত করা শরীর নিষিদ্ধ করে দিয়েছে এভাবে পর্যায়ক্রমিক তিনটা পদক্ষেপ ইসলাম নিতে বলেছে প্রথম হলো তুমি তাকে উপদেশ দাও বোঝাও যদি বোঝানোতে কাজ হয়ে যায় ভালো কথা সমস্যা সমাধান যদি তাতে কাজ না হয় তাহলে তার সঙ্গে একটু কঠোর তার আচরণ করো আচরণের ক্ষেত্রে কঠোর হওয়া অর্থাৎ তুমি তার विछाना शुआर जैगा सेपारेट कर दौ तुम यदि क्या हो जाए भलो जो ना तृत्य पर्या स्वीकर्ता हिसाब पुरुष तरह प्रधान नेतृत्व आसनर अधिकारी हार कारण तक स्त्री के सामान्य शासन कर तब तर मात्रा निर्धारित तार शरियतर जो निर्देशना कख चेहर आघात जाम को आघातना যে আঘাত তার শরীরের মধ্যে কোন দাগ বা স্পট সৃষ্টি হবার কারণ হয় ইসলাম বলছে এই হল তিন পদক্ষেপ ওয়াহাজির ওয়াজারিবুহ ফাইন আত্মিনা যদি তারা এতে সংশোধন হয়ে যায় তাহলে তার ব্যাপারে বিকল্প কোনো চিন্তা করবে না তাকে নিয়েই তুমি তোমার সংসার অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে তাকে তোমার সংসার থেকে বিচ্ছিন্ন করে দেবার কোনো ধরনের চিন্তা তুমি করবে না इन्न आलो क्रमिक तीन पदक्षेपर मसलाम कुरान बोलते तुम्हारा तुम्हारे स्त्री संगे सुंदर समन्वय तैरी करो यदि ये क्या हो जाए तब ये आघात कराटार बेपारे खूब भलोकर मन रखते हैं जेटा आखिर अर्थात এটা হল অনেকটা অপারেশন করার মতো যে একজন সার্জন মেডিকেল সার্জন তখন একজন রুগীর গায়ে কখন অপারেশন করে অপারেশন করে বৃহত্তর স্বার্থে অপারেশন করে অনেক সময় অনেক অঙ্গ কেটে ফেলতে হয় কিন্তু এরপরও নিজের মনকে শক্ত করে হলেও নিজের মনের উপর চাপ প্রয়োগ করে হলেও মেডিকেল সার্জন তিনি তার রুগীর শরীরে পাচার করেন এবং প্রয়োজনে কোন অঙ্গকে কেটে ফেলে দেন এটা কোনো নির্দয় আচরণ নয় বরং বাকি শরীরের স্বার্থেই শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর নিরাপত্তার স্বার্থেই সারা শরীরের জন্য ভাইরাস ছড়িয়ে না পড়ে সারা শরীর এবং তার অস্তিত্বই যেন হুমকির মুখে না পড়ে যায় এই বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিতে হয় তেমনি ভাবে স্বামী বা স্ত্রীর সম্পর্কটা যেন বিচ্ছেদের পর্যায়ে চলে না যায় চূড়ান্ত বিচ্ছেদের থেকে রক্ষা করার জন্য তুমি আঘাত করবে এমনভাবে শাসন করবে যেন তার শরীরের মধ্যে তার গায়ের মধ্যে কোথাও স্পট না পড়ে এবং সেই আঘাত কোনোভাবেই তার মাথা এবং তার চেহারায় হতে পারবে না এই তিন পদক্ষেপের মাধ্যমে তিনটা স্টেপের মাধ্যমে একজন স্বামী তার স্ত্রীকে নুসুজ থেকে তথা কোঅপারেশনের ক্ষেত্রে তার যে অসহযোগিতা সে অসহযোগিতার পর থেকে তাকে ফিরিয়ে আনবে যদি এত কাজ না হয় পরবর্তী পদক্ষেপ ইসলাম ভিন্নটা নির্ধারণ করেছে যেটা আমরা পরবর্তী আলোচনা করছি আর যদি এই প্রবলেম এই সমস্যাটা স্বামীর পক্ষ থেকে হয় সেটাও হতে পারে কোন কোন ক্ষেত্রে যে স্বামী আসলে মূলত কোঅপারেশন করছে না সেই স্ত্রী সঙ্গে সুন্দর কোন সমন্বয় রক্ষা করে চলছে না সেক্ষেত্রে স্ত্রীর স্ত্রীকে নির্দেশনা দিয়েছে যদি কোন স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে এমন রুরু আচরণ অথবা এমন কোন সিচুয়েশনের আশঙ্কা করে যেটা মেনে নেওয়া এবং যেটা সহ্য করে নেওয়া স্ত্রীর পক্ষে অসম্ভব নুসুজ যদি তার স্বামীর পক্ষ থেকে হয় ফালা ফলা জুনাহা আলিহিমা ইসুলহা বাহা তখন স্ত্রী যে কোনোভাবে তার স্বামীর সঙ্গে একটা সমঝোতায় আসতে পারে আল্লাপাক বলছেন যে যদি সে সমঝোতা করে নেয় কোনো সমস্যা নেই সেই সমঝোতার ব্যাখ্যা সেই সুলহের ব্যাখ্যা নানারকম হতে পারে এক হতে পারে যে স্ত্রী তার স্বামীর সঙ্গে আলোচনায় বসবে দুইজন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে যে তুমি আমার সঙ্গে এই আচরণ করছো যদি এইভাবেই যদি তোমার আচরণ অব্যাহত থাকে তাহলে আমার পক্ষে তোমার সংসার করা সম্ভব হবে না এটাও একটা সুলহ বা আলোচনার একটা পদ্ধতি অথবা অন্য কোন তাকে ফেসিলিটি দিতে পারে অথবা আলোচনার মাধ্যমে ভিন্ন কোন পথ প্রক্রিয়াও তারা অবলম্বন করতে পারে যদি স্বামীর পক্ষ থেকে সমস্যা এবং সমন্বয় না করার কোঅপারেশনের ক্ষেত্রে প্রবলেমটা যদি স্বামীর পক্ষ থেকে হয় তাহলে স্ত্রীর জন্য স্বামীকে আঘাত করার অনুমতি নেই এখানে ইসলাম স্পষ্ট একটা পার্থক্য করেছে যে স্বামী স্ত্রীর পক্ষ থেকে কোঅপারেশনের প্রবলেম হলে এক পর্যায়ে গিয়ে তাকে শাসন করার অনুমতি ইসলাম দিয়েছে কিন্তু কোনো পর্যায়েই স্ত্রীকে স্বামীর ব্যাপারে কোনো কঠোর পদক্ষেপ নিতে ইসলাম নিষেধ করেছে কঠোর পদক্ষেপ বলতে তাকে তার গায়ে হাত তুলতে পারবে এটা স্বাভাবিক কারণ এখানে যে চেইন অফ কমান্ডটা সেই ক্ষেত্রে স্বামী তো হলো তার কর্তা কর্তৃত্বটা ইসলাম সংসারের মধ্যে স্বামীকে দিয়েছে চেইন অফ কমান্ডটা একটা জায়গায় তো আমাকে মানতেই হবে একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান এখানে কোনো একটা নেতৃত্ব ছাড়া একটা ম্যানেজমেন্ট ছাড়া এই প্রতিষ্ঠানটা তো চলতে পারে না কাজেই এখানে একটা সিচুয়েশন তো তৈরি হবেই সেক্ষেত্রে যেহেতু স্বামী সম্মানের পাত্র নবী করিম সাল আলী আসসালামের সাথ করেছেন লাউ আমার যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে অনুমতি থাকত তাহলে স্ত্রীকেই তার স্বামীর সামনে হওয়ার নির্দেশ দেওয়া হতো কিন্তু সেটাও দেওয়া হয়নি কাজী স্বামীর মর্যাদা অনেক বেশি এ কারণে স্বামীর পক্ষ থেকে কোঅপারেশনের প্রবলেম থাকলেও স্ত্রীর জন্য সমঝোতা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আলোচনার সময় শেষ সকলে ভালো থাকবেন আমরা আমাদের অসমাপ্ত আলোচনা পরবর্তী পর্বে আমরা সমাপ্ত করার চেষ্টা করব করবো আখরুদ আওয়ানা হি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 देख रियाज सालेहीन सोमवार बुधवार सन्ध्या छटाय सम्प्रचार दोपुर बारोटाय बांगलेशे पीजी बांगल्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 আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায়ে বাংলাদেশে বিশ টিভি বাংলায়